সম্মানিত উপস্থিতি আজকে আমরা রসুল সাল আলী ওসাল্লামের বিশিষ্ট খাদেম আনা সিবনে মালিক আল আনসারির আদি আল্লাহ জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনসা আল্লাহ আনাসিবনে মালিক ফুটন্ত গোলাপের ন্যায় নিষ্পাপ এক ছোট্ট বালক ছোটবেলাতেই তার মা তাকে শিখিয়েছিল কালিমাতু তার কোমল হৃদয়কে পূর্ণ করে দিয়েছিল প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসায় ছোট্ট আনাস প্রিয় রাসুলের গল্প শুনতে শুনতে রাসুলের ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল সে সব সবসময় ভাবত হায় আমি যদি মক্কায় ছুটে যেতে পারতাম প্রিয় রাসুলের চেহারা খানি একবার দেখতে পারতাম অথবা তিনি যদি ইয়াস্রিবে চলে আসতেন আমাকে সাক্ষাতের সুযোগ করে দিতেন তার এই আশা আকাঙ্ক্ষার কিছুদিন অতিবাহিত না হতেই মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল তার সাথী আবু বকর সিদ্কে নিয়ে মোদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই সংবাদ শোনা মাত্রই মদিনার প্রতিটি ঘরে আনন্দের বন্যা বয়ে লাগলো। প্রতিটি হৃদয় আনন্দে মেতে উঠল সবাই বেকুল হয়ে রাসুলসাল্লীসাল্লামের পথ পানে তাকিয়ে রইলো।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 কোন এক আলোকিত সকালে মোদিনার বড় বড় পুরুষ লোকেরা সংবর্ধনা দেওয়ার জন্য ছোট্ট শিশু কিশোরদের অন্তডেও উপচে পড়া আনন্দ উল্লাস আর সেই শিশু কিশোরদের অগ্রভাগে ছিলেন আনাস বিন মালিক আলান্লাম তার আবু বকর রদ আল্লাহ তালুকে নিয়ে মদিনায় আগমন করলেন ছোট্ট শিশু কিশোরেরা বিভিন্ন ছাদের উপর বসে বসে রাসুল সাল্ল আলী সাল্লামের আগমনের মনমুগ্ধকর দৃশ্য দেখছিল আর একে অপরকে জিজ্ঞেস করছিল যে কোনটি তিনি কোনটি মোহাম্মদ সাল্ল আলীসাল্লাম রাসুলের আগমনের সেই দিনটি ছিল এক অবিস্মরণীয় দিন আনাসবিনে সাল্লিমসাল্লাম সবে মাত্র মদিনায় এসেছেন এখনো তিনি মদিনায় স্থির হতে পারেননি এমন সময়ে আনাস্লাহ তালহুয়ের মা গোমাইসা মিলহান তার ছোট বালককে নিয়ে রাসুল सालम के सालाम दिए बल या रसुल्ला আনসারদের মধ্য থেকে প্রতিটি নারী পুরুষ আপনাকে কিছু না কিছু নেই যা আমি আপনাকে আপনি আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন আপনি তাকে আপনার খাদেম হিসেবে নিয়ে নিন রাসুলসাল্লিমাশাল্লাম শিশু বালকটিকে পেয়ে খুব খুশি হলেন এবং হাস্যজ্জ্বল চেহারায় তাকে গ্রহণ করলেন রাসুলসাল্লিমাসাল্লাম নিজের পবিত্র কমল হাতটি তার মাথায় বুলিয়ে দিলেন এবং তাকে তার পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন আনাস বিন মালিক রাজি আল্লাহ দীর্ঘ দশ বছর রাসুল সাল্ল আলীসাল্লামের খেদমত করেছেন এই ১০ বছরে তিনি রাসুল সাল্ল আলী কাছ থেকে বিভিন্ন ধরনের দিক উত্তম আখলা সম্পর্কে এমন কিছু বিষয় জেনেছিলেন যা অন্য কেউ জানতো না আনাসবিন মালিক রাজি আল্লাহ রাসুল সাল্লী হোসাল্লামের কাছ থেকে এত পরিমাণ আদর পেয়েছিলেন যা কোন সন্তান পিতামাতার কাছ থেকেও পায় না ও স্নেহপূর্ণ ব্যবহারের কথা কেননা তিনি তো রাসুলসল্লি হাসাল্লামের আখলা সম্পর্কে অনেক বেশি অবগত ছিলেন আনাসবিন মালিক রাজি আল্লাহ তালু বলেন রাসুলসোল্ল আলীসাল্লাম সর্বোত্তম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 আল্লাহর কসম করে বলছি আমি দশ বছর ধরে রাসুল সাল্লাহ করেছি আমি যখন ভুল কাজ করেছি তিনি কখনো আমাকে বলেননি হে আনাস তুমি এটা কেন করলে। আবার যখন কোনো কাজ করিনি কখনো তিনি আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটা কেন করলে না রাসুল সাল্লাহ আলিমুয়াশাল্লাম যখন আনাস রাদি আল্লাহ তাল্লাহুকে রাখতেন তখন তিনি তার নামটিকে ছোট করে অতি আদর মেখে বলতেন ইয়া উনাইস হে উনাইস আবারও কখনো বলতেন ইয়া বুনাইয়া হে আদরের পুত্র তিনি তাকে প্রচুর পরিমাণে উপদেশ দিতেন রাসুল সাল্লাহ আলিমাসাল্লামের উত্তম উপদেশের মাধ্যমে আনাসরাদিয়াল্লাহ তালা আনহু এর অন্তর পরিপূর্ণ হয়ে গিয়েছিল জীবিত ছিলেন। পরী দীর্ঘ জ্ঞান বিতরণে ব্যস্ত ছিলেন সাহাবি ও তাবে আইনদের মধ্য থেকে যখনই কেউ কোন বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ত যখন ইসলামের কোন বিষয় বুঝতে জটিলতা সৃষ্টি হতো তখনই তারা সেই বিষয়টি পরিষ্কার ভাবে বুঝতে আনাসবিন মালিকের নিকট দৌড়ে ছুটে আসতো আর তিনি এলমে নববীর মাধ্যমে তাদের সকল অস্পষ্টতা তাকে দূর করে দিতেন আনাসবিন মালিক রাদি আল্লাহ তালানহ জীবনে যতদিন বেঁচেছিলেন সব সময় তিনি মানুষের সামনে রাসুলসল্লি হাসাল্লামের কথা বলতেন রাসুল সাল্ল আলী হুয়া সাথে সাক্ষাতের দিনটিতে তিনি অনেক আনন্দিত হয়েছিলেন আবার রাসুল সাল্ল আলী হাসলামের বিচ্ছেদের দিনটিতেও তিনি অনেক ক্রন্দন করেছিলেন এজন্যই তিনি রাসুলসল্লী হাসাল্লামের সাথে প্রথম যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটির কথা যখন আলোচনা করতেন তখন তিনি খুব আনন্দিত হতেন আবার যখন রাসুলসল্ল আলী হোয়া ইেকালের দিনটির কথা আলোচনা করতেন তখন তিনি অঝোর ধারা একাত্তে থাকতেন এবং তার পাশে যারা থাকত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 মালিকের জন্য একাধিকবার দোয়া করেছিলেন তার মধ্য থেকে একটি দোয়া হল আল্লাহ হে আল্লাহ আপনি তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তার জীবনে এক শতাধিক সন্তান ও নাতির চেহারা দেখে গিয়েছিলেন আল্লাহ তীবনেও বরকত দিয়েছিলেন তিনি দীর্ঘ এক শতাব্দি এর সাথে আরো তিন বছর জীবিত ছিলেন আনাসবিন মালিক আল্লাহ তাল্লাহু क्यामतर मठे रसुल्लाह आलिमर सामने हाजिर हो बलो या रसुल्लाहार दिखे एक लक्ष्य करोट्ट खेम उन्नस हमारे छोट्ट खादेम উপনীত হলেন তখন তিনি ওসিয়ত করেছিলেন রাসুলসাল্লুসাল্লামের ছোট্ট লাঠিটি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেয়া হয় তার কথা মতোই লাঠিটি তার কাফনের সাথে জড়িয়ে কবরে দাফন করে দেওয়া হলো অভিনন্দন পরিপূর্ণ অনুগ্রহ করেছিলেন তিনি ছিলেন তৃতীয় অন্য দুজন হলেন আবু হুরাই এবং এবং আব্দুল্লিব অমর আল্লাহ তালা তাকে ও তার মমতাময়ী মা হুমাইসা বিন তে মিলহানকে মুসলিম জাতির পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন আহ আলাই